যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ মুস্তা পপি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত আমরা প্রায় দুই মাস পর দিনের কিছু আলোচনা জন্য করার জন্য এবং তার প্রতি আমল করার জন্য আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ সেই বিষয়টির শিরোনাম হচ্ছে মোজার উপর মাসাহ করা মোজার উপর মাসাহ করা ওজু না করে মোজার উপর মাসাহ করা ইসলামের একটি সুন্দর ও সহজ বিধানগুলির মধ্যে আল্লাহ হাবুল আলমিনেই বিধান ডাতা বান্দার জন্য আমাদের জন্য তিনি অবশ্যই এটা জানেন যে আমি যখন কোন বান্দাকে কাউকে কোন জিনিসের মোকাল্লা করছি আদেশ করছি তখন তার মধ্যে কখন সে কাজগুলি সে ভালোভাবে সহজভাবে করতে পারবে আর কখন সে কষ্টে পড়বে এটা আল্লাহ রাবুল আলমিন অবশ্যই ভালো করে জানেন সেজন্য যত ইসলামের বিধান আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন মাঝে মাঝে কিছু ছাড় বা কিছু তার মধ্যে শিথিলতাও দিয়েছেন বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন হজ সবার উপর ফরজ কেন করা হয় না বিশেষ করতে কেন ফরজ হয় কারণ এটা জানা কথা যদি পৃথিবীর সকল মুসলিমের উপর হজ ফরজ করে দেওয়া হয় তাহলে সকলে মক্কায় আসা যাওয়ার ক্ষমতা রাখে সেটা আর্থিক দিক দিয়েও হতে পারে বা শারীরিক দিক দিয়েও হতে পারে যেমন নামাজ দাঁড়িয়ে পড়তে হবে এটা ঠিক আছে কিন্তু এমনও একটা সময় আসতে পারে যে বান্দা আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে দাঁড়িয়ে না পড়ে আবার শুয়ে শুয়ে বা বসে বসে বা এক কাঁধে নামাজ পড়ার কথা বলেছে বোখারের শরীফের হাদিসে এসেছে সল্লে কাহান দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইল নাম ইলাম যদি না পারো সক্ষম না হো ফাঁকা এদান তাহলে বসে পড়ো যেমন একজন মানুষ মানুষের বান্দার প্রতি যখন সে সকল শর্ত তার মধ্যে পাওয়া যাবে তখন তার উপর রোজা ফরজ কিন্তু সে যদি মুসাফির হয় সে যদি অসুস্থ হয় তাহলে আল্লাহ আব্দুল আলমিন বলছেন ওই সময় করবে না অন্য সময় করে দিবে কেন এটা যে আল্লাহ আব্দুল আলমিন বান্দাদেরকে জানেন বান্দাদের অবস্থাকে অবস্থাকেও সময় জানেন তাই যখন যেটা বিধান দেওয়া হচ্ছে ওর পরে কি হতে পারে সেটা আল্লাহ তালা জানেন তখন কিছুটা ছাড় বা কিছুটা স্কোপ সেখানে রাখা হয় ঠিক তেমনই একটি সহজ বিধান মধ্যে হচ্ছে মজার উপর মাছা করা মানুষ ঠান্ডার সময় পায়ে কিছু পরবে আর যখন সেটা পরবে তখন আবার সেই সময় সেটা খুলা খুলে আবার পা ধোয়া আবার পরা একটা কষ্টকর কাজ অবশ্যই কিংবা একজন মানুষ সোফরে থাকবে আর এরকম সে মুজা পরে এবং পোশাক পরিচ্ছদ পরে যখন যাবে তখন বাড়িতে যেটা তার সুবিধা খোলার এবং পড়ার সেটা সফরে থাকবে না তাই আল্লাহ আলম সে সফরের সময় একটু আরো শিথিলতা দিয়ে দেন যেমন নামাজের বেলায় দিয়েছেন চার রাখার নামাজ গুলি করে পড়তে হবে দুই রাখা তো মুজার উপর মাসা করার বিধানটিও ওইরকম একটি সহজ বিধানের মধ্যে ইসলামে। কি এসেছে মুজার মাসার সম্পর্কে আমরা দুই একটি হাদিস শুনি প্রথম বর্ণনা করেন একজন সাহাবি তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি এক পেছাপ করলেন অতপর অজু করলেন এবং দুই মোজার উপর মাসাহ করলেন ফকির আল্লাহাদা যেখানে যে লোকেরা ছিল বসে তার সাথে বা তার সাথে ছিল তারা বলল তুমি এরকম করো মানে মোজা খুলে তুমি পা ধুলে না মাসা করে নিলে এরকম করাকে তোমার উচিত হলো তখন তিনি বলছেন যে نعم رأيت رسول الله صلى الله عليه وسلم আমি أمي عمار رسول صلى الله عليه وسلم كي دخيتي بالا ثم توادى تيني پتشاب كورن اوتو پور وجو كورن ومسح على خوفي ايبا دوين موزارو پور مسح كورن تاي عميو ايركم والله ويقول قال إبراهيم فكارا يوجيبوهم هذا الحدث اي حدث تي إبراهيم كيه پوشندو لكتو إبراهيم بولن ইসলাম আহ কারণ এই জারির ইসলাম গ্রহণ করেন সুরা মায়েদা অবতীর্ণ কথাটির কি সম্পর্ক সম্পর্ক হলো এই যে কিছু মানুষ মোজার উপর মাসাহকে অস্বীকার করেছেন কিংবা মানেননি কিংবা এরকম কেউ বলেছেন যে এটা এই ওজুর আয়াত যেটা সুরা মায়দায় এসেছে ওজুর আয়াত ওজু করার আয়াত মনে হয় তিন নম্বর কি চার নম্বর আয়াত সেই ওজুর সম্পর্কে অবতীর্ণ হয়েছে সুরা মায়দার একটি অংশ তো বলছেন যে জারির রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেছিলেন সুরা মায়দার পর অবতীর্ণ হওয়ার পর আর সুরা মায়দা তার আগে অবতীর্ণ হয়েছে এখন যে সব লোকেরা মজার উপর মাছা করাকে কে অস্বীকার করেছে কিংবা বলেছে যে না এই মোজার উপর মাসা করার বিধানটা ছিল ওজুর বিধান আসার আগে তাহলে ওদের এই হাদিসের দ্বারা খণ্ডন হয়ে যায় কারণ এই মোজার উপর মাসা এই বিধানটি যদি আগের হতো তাহলে যে জারিরা মায়েদা অবতীর্ণ হওয়ার পর ইসলাম গ্রহণ করেছে আর সুরা মায়েদা প্রায় শেষ দিকে প্রায় শেষ দিকে হয়েছে। তার রসুল্বেও জারির মা করছে বোঝা যাচ্ছে যে বিধানটি রহিত হয়নি উঠে যায়নি বরং এই বিধানটি আগেরই সেই জন্য হাদিসটি তাদের পছন্দ লাগতো হাদিসটি ইমাম বোখারে বর্ণনা করেছেন কেতাবু সালাতে এবং ইমাম মুসলিম কিতাবুত তাহারা আল মাসহ আলাল খুফাইন এই মাসআলাল খুফাইন বা মুজার উপর মাসাহর বিষয়ে অনেকগুলো হাদিস এসেছে আমরা একটি হাদিস শুধু শুনলাম বাকিগুলো আমরা এই সময় বর্ণনা দিছি না যাই হোক মুজার উপর মাসাহ করার বিষয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই একজন বিশিষ্ট tabi'i তিনি বলেন হাদাসানি 70 মিন رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে আল্লাহ রসুল সাল্লা সাহাবিদের মধ্যে কতজনী সত্তর জন সাহাবি ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন সম্পর্কে আমার অন্তরে কোন ইতস্তত নেই সন্দেহ নেই কি বুঝা যায় যে মোজার উপর মাসাহ করা ইসলামের একটা সুন্দর বিধান এবং এটা একটা প্রসিদ্ধ আর প্রমাণিত কোন সংশয়ওয়ালা বিধান নয় কিন্তু একটি প্রশ্ন অনেকেই করে থাকেন এবং অনেকের মধ্যে একটা সংশয় আসে যারা বলেন যে করতে হবে হবে ঠিক আছে এটা জায়েজ কিন্তু হতে না হলে মাছা করা জায়জ নয় এ কথা শুনেছেন না শুনেননি আপনারা না এই কথাই আছে এই কথায় আমাদের সমাজে প্রচলিত আছে সেই কারণে কিছু মানুষ মোজা খুলে নেন তারপরে মানে অজু করেন মোজার উপর মাছা করেন না আর যারা করেন তারা পরি আল্লাহ আল্লাহ রসুল্লা সাল্লাম তার দুই মোজার উপর মাথা করলেন খুফ এই কথাটির যদি ব্যাখ্যা দেওয়া যায় ব্যাখ্যা দেখা যায় আরবি অভিধানগুলিতে তাহলে দেখা যাবে যে খুব চামলার দ্বারা তৈরী কৃত মোজাকে বলা হয় সেজন্য অনেকে মনে করেন যে চামড়া ছাড়া অন্য মোজায় মাছা করা কি হবে না বৈধ হবে না কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেমন চামলার মোজার উপর মাশা করেছেন তেমন চামড়া ছাড়া অন্য মোজার উপরেও মাছা করেছেন যাকে আরবিতে বলা হয় কি বলা হয় পরিভাষায় শাহ মুহাল ইরাদ ব্যাখ্যায় বলছেন জরাব বলা হয় এমন সব কিছুকে এমন জিনিসকে যেটা পায়ে পড়া হয় আলা হাইয়াতিল খুফ মোজার অনুরূপ মোজার পরিবর্তে মোজার মতো জিনিস মিন চামড়া ব্যতীত অন্য কোন জিনিস যেটা খুফের পরিবর্তে চামড়ার মোজার পরিবর্তে পরিধান করা হয় তাকে কি বলা হয় জরাব বলা হয় তাহলে চামড়ার হলে তাকে খুব বলা হয় আর যদি চামড়া ব্যতীত অন্য কিছু হয় যেমন সেটা সুতি কাপড়ে হোক সেটা কটন হোক সেটা আপনার আরো অন্য কোনো কাপড় হোক সেটাকে কি বলা হবে জল্লাম যেমন চামড়ার মজার উপর মশা মাসাহ করেছেন তেমন জওরাব বা চামড়া ব্যতীত অন্য মজার উপরেও কি করেছেন মাসাহ করেছেন তামুস বলে তামুস আল মশিদ বলে আরবির একটা বিশেষ আহ বিশ্বকষ বিশ্বকষ নয় অবিধান আবিধান সেখানে আর যাওরাবের অর্থ বলা হচ্ছে লেফা ফাতুর রিজিন পাঁয়ের খল মানে পাতে এমন জিনিস পরা পায়ে এমন জিনিস পরা যেটা খলের মতো লাগবে দেখতে তার মানে মোজা বা মোজার মতো জিনিস ওকে যাওরাব বলা হয় যাই হোক মোট কথা হলো এই যে আল্লাহ রসুল সাল্লা আল্লাম মোজার মোজার উপর মাছা করেছেন সেই মোজাটা চামড়ার হোক বা সেই মোজাটা আমরা ছাড়া অন্যের হোক ছাড়া অন্য জিনিসের নাম জের পরিভাষায় হলে সেটাকে বলা হয়েছে কিন্তু অনেকেই শুধু উপরে করতে হবে কথা বলেছেন। আমরা একটু আগে শুনলাম যে হাদিসে দুটিরই প্রমাণ এসেছে এবং বহু সাহাবাহিক রাম থেকে যেমন চামড়ার মোজার উপর মাথা করার প্রমাণ এসেছে তেমন চামড়া ছাড়া অন্য মোজার উপর মাছা করারও প্রমাণ এসেছে শেখুল ইসলাম ইবনে তাইমিযা মিয়া এবং এরকম পন্ডিতগণ বলছেন যে আসলে আমাদের দেখতে হবে এটা ছিল যে চামড়া হলে বৈধ হবে আর অন্য জিনিস হলে বৈধ হবে না ওই জিনিসটা যেহেতু পরা হয়েছে পায়ে একটা এমন পোশাক পরা হয়েছে যেটা খুলতে ঢুকাতে বা ঠান্ডার কারণে সেটা খুলে দিলে আবার ঠান্ডা লাগবে সব থেকে নিরাপদের কারণে মাথার বিধান এসেছে যদি চিন্তা করা যায় তাহলে এই সমস্যাটা নিবারে মাথার বিধান এসেছে এখন মানুষ সেই পায়ে চামড়ায় পড়ুক চামড়ার মুদায় পড়ুক আর সুতির পড়ুক আর অন্য কোনো জিনিসের পড়ুক তাই যেমন মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাম একটা পোশাক পরেছেন সেই যুগের যে সুতা দিয়ে তৈরি তিনি পড়েছিলেন আমরা যদি এখন বলি যে না আমাদের আমাদেরকে পোশাক পরতে হবে তাহলে পাওয়া যাবে ওই আছে এই যুগে আর না ওই শর্ত দিলে ওইরকম কোন কাপড় চপড় পরে যদি কেউ বলে না ওই যে লেবাস পরে আল্লাহ রসুল নামাজ পড়ে ওরকম ওই লেবাসই হতে হবে যদি এই কথা বলা হয় তাহলে কি আর সেই জিনিসটা পাওয়া যাবে আল্লা রসুলসালামের যুগে হতো যদি উদ্দেশ্য হলো মোজা যেটা মানুষ পায়ে পরিধান করে সেই পরিধানটা চামড়ার হোক সেই পরিধানটা কাপড়ের হোক সেই পরিধানটা আরো অন্য কিছুর হোক যেন হারামের না হয় তাহলে সেই জিনিসের উপর মাথা করা বৈধ হবে এবং আলাই তার শুরুর যুগে তিনি কিন্তু এই ফতোয়াই দিতেন যে চামড়ার উপর চামড়ার মোজার উপরে মাথা করতে হবে চামড়া ছাড়া অন্য কোনো মোজার উপর মাথা করা যাবে না তিনি জওয়ারের উপর মাথা করতে হবে এ কথা বিষয়টি এসেছে বলছেন ওয়ালে আবি খেলাফিল এবং আবু হানিফা আহমতুল্লাহ আলহের কাছে মজা করাটা এটা নস দ্বারা প্রমাণ দলিল দ্বারা প্রমাণিত এরকম মোজার উপর তিনি মাসা করাকে জায়েজ মনে করতেন না সোমবার রাজা এল আল জাহাজ জায়েজের ফতোয়া তিনি দিয়ে দেন পরে তার আগের ফতুয়া থেকে তিনি ফিরে আসেনা ছাড়া অন্যান্য বস্তু দ্বারা নির্মিত মোজার দ্বারা মোশা মশা করাটা কি জায়গ এবং বৈধ সে না সৈয়দ সাহাবেকের বই দেখা যেতে পারে যাই হোক আমরা এতক্ষণে যেই বিষয়টি জানার চেষ্টা করলাম সেটা হলো এই যে মোজার উপর মাছাহ করা একটা স্বীকৃত প্রমাণিত বিষয় ইসলামের সেই মোজাটা চামড়ার হোক বা সেই মোজাটা চামড়া ছাড়া অন্য কোনো পোশাক দ্বারা নির্মিত হোক এখন একটি জিনিস প্রশ্ন আসে অনেক ভাইদেরকে এই মোজা মোজার উপর মাছা করতে বললে বা করার সময় সে দেখা যায় যে মোজাটা খুলে পাটায় ধুয়ে নেয় অথচ সে মোজার উপর মাছা করতে পারত কিন্তু এরকম না করে মোজা খুলে নেয় নেওয়ার পর পাঁধ হয় সে ভাবে যে মনে হয় পা ধোয়াটা মাসা করা চাইতে বেশি উত্তম দেখা যায় না অনেকে যদি মাসলা অনেককে সেটা সে করে না তাই মোজার উপর পা ধোয়াটা উত্তম এ বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে উত্তম হলো সেটাই যেটা আমাদের নবী করিম সাল্লাহ আলহ্লাম করেছেন যদি পা ধোয়াটাই উত্তম হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম এ কথা বলতেন যে মোজার উপর মাসা করা যায় কিন্তু আল্লাহ রসুল দেখা যাচ্ছে বন্ধিত হয়েছে আল্লাহ পছন্দ করেন যেন বান্দা তার রাত কে গ্রহণ করে রক্তাদ গ্রহণ করে মানে তিনি যা ছাড় দিয়েছেন একটা হলো সাধারণ বিধান এবং সাধারণ বিধানের মধ্যে আমার একটা ছাড় তো আল্লাহ রাবুল আলমিন যেটাকে শিথিল করে দিয়েছেন ছাড় দিয়েছেন সেই জিনিসটা গ্রহণ করা আল্লাহ আলামিন কি করে পছন্দ করেন তাই মজা পরিধানের সময় পা গোসল পা কে না ধুয়ে মাফা করাটা আল্লাহ রাবুল্লা আলমিন ইজাজত দিয়েছেন এর অনুমতি দিয়েছেন আর এই অনুমতিটা গ্রহণ করা আল্লাহালা কি করেন পছন্দ করেন মুসলিমের মুসলিম শরীফে আডিস আল্লাহ রসুল সাল্লা জীবনে আরেকটি তারা হতো দুটি বিষয়ের মধ্যে কোন একটি করার তাকে অনুমতি দেওয়া হতো তাহলে ইল্লাহ তার আয়ে সারাহোমা তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবসময় সহজ টাকে যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে এমন দুটি বিষয়ের বিষয়ের মধ্যে যেকোনো একটা বিষয়কে চয়ন করার অনুমতি দেওয়া হতো আল্লাহর পক্ষ থেকে আর ওই দুটির মধ্যে যেটা সবচেয়ে সহজ হতো সেটা আল্লাহ রসুল সাল্লাম গ্রহণ করতেন তাহলে গোসল করাটা যদিও কষ্টকর কিন্তু করাটা সহজ আল্লাহ রসুল সাল্লাহাল্লাম কোনটা গ্রহণ করেছেন সহজ তাই গোসল গ্রহণ করেছেন সেটা হলো মাসা মোজার উপর মাসাহ করা যাবে না এটা বিদা আতীদের কথা এটা বলেছে রাহেজিরা শিয়ারা এবং এবং খাওয়ারেজরা একটি কথা আপনারা মনে করে দেখেছেন এরকম লোককে আরো আজকে স্মরণ করিয়ে দিই শিয়ারা মোজার উপর মাছা করা না যায় মোজার উপর মাছা করা যাবে না আবার অজু করার সময় পা ধোয়া যাবে না উপর মাছা করতে হবে ওই জন্য দেখবেন ওরা অজু করার পর পা টা ধা পাওয়ার এমনি হাত দিয়ে মাছা করেন নেন দেখেছেন কোনদিন অবশ্যই দেখে হবেন যেহেতু আপনারা এরকম লোককে এখানে আশেপাশে তো ওরা আবার অজু করার সময় পা ধোয়া যাবে না থাকলে আবার তাহলে দেখছেন এখানে একটা বিদাহাতি লোক যারা আহলুল বিদাহ তারা এই মাসাহ করাটাকে নাজায়জ করেছেন সেই কারণে আমাদের আহলুসুন্না জামাতের বিচক্ষণ ওয়ালামায়ক্রামে বলেছেন যে উপর বেশি চাইতে কারণ যে দুটি বললাম সেই দুটি দলিল এবং তারপরে বলছেন কারণ আমরা বিদায়ীদের বিপরীত করতে আদিষ্ট হয়েছি বিদ্যার্থীদের বিপরীত করা একটি ভালো জিনিস সে কারণে বিদ্যার্থীরা এটাকে অপছন্দ করে নাগায়াত করে আমরা সেটা করব গ্রহণ করব এটাই হচ্ছে ভালো সে কারণে বোঝা গেল যে মোজার উপর মাসাহ করার যে বিধান এটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছাড় সেটা আমাদের গ্রহণ করতে হবে নির্দ্বিধায় এটা ভাবতে হবে না যে আমি পা ধুলে হতো বেশি নেকি হতো বা বেশি ভালো হতো এরকম মনে করা যাবে না কারণ এটা রকসাত একটা অনুমতি আল্লাহ তালা দিয়েছেন গ্রহণ করব এবং স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম এই অনুমতি এবং এই রক্তাদ গ্রহণ করেছেন এবার যে বিষয়টি জানবো মোজার মাসার সম্পর্কে সেটি হল যে মোজার উপর মাছাহ করার সময়সীমা কি একটু আগে বলেছিলাম আল্লাহ রাবুল আলম তার বান্দার সকল অবস্থাকে জানেন তাই তিনি জানেন তারা বাড়িতে থাকবে তখন তাদের অবস্থা কি যখন সফরে থাকবে তখন তাদের তাই মাসাহ যখন করা হয়েছে তখন মুকিম যারা যারা নিজ গৃহে এবং বাড়িতে বসবাস করবে তাদের জন্য একদিন এক রাত আর যারা মুসাফের হবে তাদের জন্য তিন দিন তিন রাত সোরাই হারি রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন আমার চাইতে বেশি জ্ঞান রাখে এই বিষয়ে কারণ কি কানা ইউসাফ রসুল্লাহ সাল্লা সাল্লাম সে আল্লাহ রসুল্লামের সাথে সফরে থাকতো সফরে সাথী হতো সেই সে বিষয়টা বেশি জানে আমি মুকিম ব্যক্তির জন্য নিজ গৃহে বসবাসকারী ব্যক্তির জন্য একদিন এবং এক রাত হাজি আহমদ মুসলিম তিরমিদিন বর্ণনা করেছে এখানে এবার প্রশ্ন আসে যে যে মুকিমই হোক বা মুসাফির মোজা পরলো তখন কখন থেকে এই মুজার সময়টা শুরু হবে যে দিন মুকিমের জন্য জন্য আর তিন মুসাফিরের সেই সময়টা কখন থেকে শুরু হবে যখন মুজা পড়ে নিল তখন থেকে না মুজা পড়ার পর যখন তার প্রথম হদস বা প্রথম তার অজু ভাঙলো তখন থেকে এই বিষয়ে মতভেদ হওয়ার পর যেটা সঠিক মত সেটা হলো মুজা পরার পর যখন কোন ব্যক্তির প্রথম অজু ভেঙ্গে যাবে সেটা তার ছোট নাপাকের কারণে যেমন পেটছাপ লাগেছে বা পায়খানা লেগেছে পেছাপ করেছে পায়খানা করেছে কিংবা হাওয়া বের হয়েছে তাহলে এই সময় থেকে তখন থেকে তার এই মুজার মুজা করার যে সময়টা বলা হলো সেই সময়টা শুরু হবে অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এখন জহরের নামাজের পর জহরের অজুর পর একজন মানুষ মুজা পড়ল কিন্তু তার এখনো কোন অজু ভাঙলো না দেখা গেলো মৌরিবের সঙ্গে তার সময় তার অজু ভেঙেছে তাহলে তাকে মনে করতে হবে যে তার জন্য যে একদিন এক রাত ওই সময় থেকে নিয়ে যখন আবার চব্বিশ ঘন্টা শেষ হয়ে আসবে বা ওই সময় পুনরায় ফিরে আসবে তখন তার সময় সীমা শেষ হবে আমরা তৃতীয় বিষয়টি এই বিষয়ে মোজার মাছের সম্পর্কে জানলাম এবার যে বিষয়টি জানব সেটা হলো এই যে মোজার উপর মাছা স্বীকৃত জায়েজ প্রমাণিত কিন্তু এর জন্য কোন আছে নেই না সব আমরা মোজার উপর মাসা করবো না কিছু হবে পবিত্র অবস্থায় পড়া হয়েছে মানে পাক অবস্থায় অজু করার পর পরা হয়েছে অর্থাৎ কোনো মানুষ যদি মোজা পরে কিন্তু অজু অবস্থায় নেই তাহলে সে মোজার উপর মাসা হবে না আল্লাহ রসুল সাল্লাই সফরে ছিলেন্লাহ করছেন ওযু করার পর যখন তার হাত ধোয়া হয়ে গেল বা পা ধুতে যাচ্ছিলেন সেই সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পা দুটি ধরে মোজা খোলার ইচ্ছা করছিলেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন দা আহমা সাইন আদ ছেড়ে দাও ছেড়ে দাও আমি এই দুটিকে পাক অবস্থায় পরিধান করেছি তাহলে বুঝা গেল পবিত্র অবস্থায় পরিধান করলে আর সে মোজা খুলতে হয় না গিট পর্যন্ত ঢেকে রাখা হয় পা ঢেকে রাখবে এরকম মোজা যেন হয় পা ঢেকে রাখবে কথাটার কারণ হলো এই যে মানুষ এমনও মোজা পড়তে পারে যেটা ফ্যাশন একেবারে মানে চামড়া দেখা যাচ্ছে অনেকে দেখা যায় না পরে থাকে তাহলে এই মুজার উপর মাসা করা যাবে না যে তার চামড়া ভিতরে এই মুজায় মাসা হবে না কারণ ঢেকে নেই কিংবা এত ছোট মুজা যে গিটের উপর থেকে নাই গিটের নিচে পর্যন্ত আছে কিন্তু গিট পর্যন্ত হচ্ছে ওজুর স্থান সেই কারণে কারো মুজা যদি গিটের নিচে থাকে যেমন হাত মোজা আজকালে পাওয়া যায় শুধুমাত্র গিটের নিচে পর্যন্ত পরা যায় তাহলে সকল মোজার উপর মাছা হবে না গিট পর্যন্ত যেন ঢেকে থাকে এরকম মোজা হতে হবে এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে মুজা যদি এত বেশি ফেটে যায় যেটা মুজা করার আসল উদ্দেশ্য সেটা আর সে মোজা দ্বারা হচ্ছে না কিংবা সমাজে সেটাকে নোংরা মনে করা হয় দেখতে খারাপ মনে করা হয় এরকম যদি বেশি ফেটে থাকে তাহলে সে মোজা তো মাছা হবে না অল্প স্বল্প ফেটে গেলে মুজাতে মাসা হবে কারণ পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ এবং এখনো মানুষ যে মুজা পরিধান করে অবশ্যই যেই মোজা পরে তার মুজা কি হবে ফাটবে আর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে এমন কোনো হাদিস নেই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম নির্ধারণ করে বলেননি যে এতখানি ফাটলে বা এরকম হলে আর ওই মোজার উপর মাসা হবে না সেই জন্য মুজা ফাটতে পারে এতো সমস্যা নেই কিন্তু যেন এত বেশি ফাটা না থাকে যে মুজা পড়ার আসল উদ্দেশ্য এতখানে বেশি ফাটার কারণে আর ওই উদ্দেশ্যই হচ্ছে না যে উদ্দেশ্যে মানুষ মুজা পরে থাকে তাহলে এটা ছিল দ্বিতীয় শর্ত যে মুজা সেই মোজার উপর মাছা হবে যে মুজা যেই মুজা মানুষের পাকে ঢেকে রাখে গিট পর্যন্ত যদি না ঢেকে রাখে কম হয় কিংবা খুবই পাতলা হয় কিংবা খুবই বেশি ফাটা হয় তাহলে সেই মোজার উপর মাছা হবে না তৃতীয় শর্ত হচ্ছে যে মোজাটি পরিধান করা হচ্ছে সেটা যেন জায়েজ মোজা হয় জায়েজ মোজা মানে চুরি করা মোজার উপর কিংবা যে সকল বা যে সকল কাপড় ইসলাম করা হয়েছে যেমন রেশমের কাপড় কেউ রেশমের যদি মোজা নিয়ে আসে এবং পরে তাহলে তার উপরেও সেই মোজার উপরেও মাছা হবে না এটা ছিল মোজার শর্ত যে মোজার উপর যে মোজার উপর মাছায় জায়েজ তার এই তিনটি শর্ত এবার আমরা পঞ্চম নম্বর যে বিষয়টি জানব সেটা হলো এই যে মোজার উপর মাছাটা কোথায় স্থানটা কোথায় পায়ের উপরে না পায়ের নিচে মানুষ যদি বিবেক দিয়ে চিন্তা করে তাহলে দেখা যাবে যে পায়ের নিচে মাছা করাটাই বেশি উত্তম কারণ পায়ের নিচে মানুষের নোংরা লাগে কিন্তু মোজার উপর মাছা করার স্থান পায়ের নিচটা নয় নিম্নটা নয় পায়ের উপরই ভাগটা কারণ তিনি বল আলা তাহলে মুজার নিচের অংশে মাসাহ করাটা বেশি উত্তম হতো উপরের উপর মাসা করার চাইতে কিন্তু রায় তো রসুল্লাহ আলিয়া সাল্লাম আলা আমি আল্লাহ রসুল্লাহামকে দেখেছি তিনি মুজার উপরই ভাগে মাছা করতেন তাই সেখানে আপনি হাতটা পানিতে ডুবিয়ে নিবেন বা ভিজিয়ে নিবেন নেওয়ার পর আপনার এই আঙ্গুলগুলো হাতের আঙ্গুলগুলো পায়ের যেখানে আঙ্গুল আছে সেখান থেকে উপর দিকে টেনে নিয়ে আসবেন যতটুকু পারা যায় একবার আছে সে আগুন করার নিয়ম আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি এবার লাস্ট পয়েন্ট যেটা জানবো সেটা হচ্ছে যে কি করলে মাছা করা বাতিল হয়ে যায় মুদার উপর মাছা করা আর বৈধ হয় না তিনটে কারণ এক নম্বর যদি সময় শেষ হয়ে যায় তাহলে সে মোজার উপর আর মাছা করা যাতে হবে না কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম লিমিট করে দিয়েছেন বেড়ে দিয়েছেন সময়সীমা যে মুকিম ব্যক্তি হলে একদিন এক রাত মুসাফির হলে তিন দিন তিন রাত যখনই এই সময় শেষ হয়ে যাবে তখনই আর ওই মোজার উপর মাছা করা যাবে না মাসা তখন বাতিল হয়ে যাবে দ্বিতীয় যেই কারণে মোজার উপর মাছা করতে পারবেন না সেটা হচ্ছে যদি জানাবাত হয়ে যায় বা বড় না পাকি হয়ে যায় স্বপ্নদোষ হয়েছে স্ত্রী সহবাস করেছে বা এরকম পদ্ধতিতে কোনো আরো অন্য পদ্ধতিতে বীর্যপাত ঘটে গেছে জানাবাত হয়ে গেছে বড় নাপাক হয়ে গেছে তাহলে তখন আর সেই মোজার উপর মাছা করলে হবে না তখন খুলে গোটা শরীরে করতে হবে হবে অনুরোধ সময়সীমায় এখনো আছে কিন্তু সে সময় শেষ হওয়ার আগেই কি করেছে মোজা খুলে নিয়েছে যদি সময় শেষ হওয়ার আগেই মোজা খুলে নেয় তাহলে তার আর মাসা করা হবে না